وعليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا شمانيتو دشك रियाजु साले धर् सम्पर्जे अध्याय आई अध्याय आपने आलोचना एसि एक जुन बादशा तार जादु छे जादु जो बादशाह तरह जदुघर छो जदुघर टी बयस जखे ग जो बार्धक्य पूछे गेसे तक बादशाह के बोले जे हे बादशाह मारा जाबा को बालक पाठिए दाओ हमें ताकि जदूटी शिखिए देव बह एक बालक के तार निकटे पाठाय जदू शेखार जो ওই বালকটি তার কাছে জাদু শিখতে যেতে লেগে পথে একজন আল্লাহর নেক বান্দার সঙ্গে সাক্ষাৎ হয় পরিচয় হয় এবং সে তার কাছে বসে এবং তার কাছে এলেম শিখে এবং তার কথাটি ভালো লাগে তার এবং সে এমন হয়েছে একদিন যে সে যখন সে এবাদৎকারী বান্দার কাছ থেকে যখন যাদুঘরের কাছে যায় সেখানে গিয়ে যেতে দেরি হলে তাকে শাস্তি দেয় এ খবরটি যখন আল্লাহর বান্দাকে বলা হলো সে আল্লাহর ওলিকে বলা হলো তখন তিনি বললেন जदुघर का देरी है तो जोड़ी बेर होते देर हो जी देरी तेरह जदुगर काी हो पथे तरसम शिखा शुरू कर एक दिन एम होथे हो हेटे जा पथे हठात कर देखे एक भयनक बड़ एक पशु मानुषे रास्ता के बंद कर रेखे तक से बालक मनी कर जो आज के पाथर निक्षेप करें जाते चाहिए जा जदुगर यहाजटी बसी आल्लासे प्रिय ना कि यार एबादत एलिमटा बसी प्रिय तो आयाल्लाह यबाद के बंदा इटा जो एर जे आम एर जे क्या एर जो शिक्षा ये जो तुम्हारे बसी प्रिय है चाहते यथर मध्यमे आयाल्ला तुम ये भयनक जंतु के अल्लाह तुम्हें ध्वस कर दाओ हलो एमटाई से पाथर जख निक्षेप कर पशुटी से मारा गए तो खबरटी जो ताके बलाजतरी बंदा के बे बालक तुम्हें तो जो क्या करो अत्यंत बड़ क्य कर तब शाखो ये दुनिया आल्लापा जुनिया को वैशिष्ट्य दिए आल्लापा दुनिया पाठान तय व्यक्ति दुनिया परीक्षार सम्मुखीन होते हैं हो यहाँ आल्लर विधान आल्लाह जहाँ बसी भलोबाशे आल्ला के बड़ परीक्षा तेमने दिए थे বলছে তোমার উপর অবশ্যই পরীক্ষা আসবে তবে তুমি যেন আমার কথা কাউকে না বলো ওই বাচ্চাটি যে মানুষদেরকে কি করত জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগী ব্যক্তিদেরকে সে ভালো করে দিত আরও যারা রোগ যুক্ত ব্যক্তি থাকত তার কাছে আসলে সে তাকে ভালো করে দিত তো বাচ্চার একজন বন্ধু ছিল যে জন্ম অন্ধ ছিল সে যখন কথাটি শুনতে পেরেছে তখন ওই বাচ্চার কাছে এসে তাকে বলেছে যে আমি আমার চোখটাকে ফিরিয়ে দাও আমি অন্ধ আমি আপনার কাছ থেকে এই শেফা এবং এই আরোগ্য পাওয়ার জন্য এসেছি তখন সে বালক বলেছিল যে আমি কাউকে রোগ মুক্ত করতে পারি না আমি কাউকে সেফা দিতে পারি না সেফা দিব আল্লাহ তুমি যদি সে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে সেফা দিয়ে দিবে। এমনটাই হলো আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে আল্লাহ তাকে আরোগ্য করে দিয়েছে বাদশাহ যখন দেখল যে সে ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে তখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে तुम्हार चक्षुटा की फिर पेले तक से बलोल तक सेल्लाह से बुझे पे दिन आनुगत्य डे शि दे शुरू करोम आसल घटना की तक ओई बच्चार बंधुटी तक सम्पर्चा भलो कर दिए डाका शास्ति प्रयोग तुम्हें क्या शिखा तक सेबाजतकारी बान्दार कथा एक दिन एमन जो ओई बान्दा के बार्सा डे नहीं तक ता देखो तुम्हें जे रब मानो ताड़े दाओ आ रब मानते के दर्शक मंडली आल्ला दुनिया ईमान दिए ईमान न्यामत थे आल्ला पा जा पुरस्कृत करक्ति दुनिया को शक्ति ईमान फिरते তাকে বাধ্য করেছে তাকে মারপিট করেছে এমন কি তার মাথায় করা রেখে তার শরীরটাকে দুখণ্ডিত করে দিয়েছে তারপরেও ওই আল্লাহর এবাজতকারী বান্দা আল্লাহর প্রতি ইমান আনা থেকে ফিরে আসে নাই ঠিক তেমনই ওই বাদশার বন্ধুকে ডেকেছে তাকে ডেকে নিয়েছে তাকে পর্যন্ত এরকম আড়াত দিয়ে চিড়ে ফেলে দিয়েছে সেও আল্লাহর প্রতি ইমান ছেড়ে দেয় নাই এরপরে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসা হয়েছে ফকির আলাহু তাকে জিজ্ঞাসা করা হয়েছে এর জিয়ান দেন তুমি তোমার দিন থেকে ফিরে যাও পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে একে পৌছে দাও তাকে নিয়ে চড়ো ফালু যখন পাহাড়ের একেবারে উঁচাই যখন পৌঁছে যাবে ফদা রাজা দিন হি তাকে দিন থেকে ফিরে আসতে বলো যদি ফিরে আসে ও ইল্লা ফত রাহু অন্যথায় তাকে ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দাও বলছেন তাকে তারা নিয়ে গেল এবং পাহাড়ের একেবারে উঁচে পৌঁছে গেল এদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি যথেষ্ট যদি আল্লাহ তুমি চাও আল্লাহ পাক পাহাড়টাকে হিলিয়ে দিয়েছে এবং এই পাহাড়টা হিলার কারণে নড়ে যাওয়ার কারণে যে যারা তাকে হত্যা করার জন্য নিয়েছিল তারা সবাই সেখানে মৃত্যুবরণ করেছে বাচ্চাটি জানে প্রাণে বেছে সে পায়ে হেঁটে আবার বাদশার কাছে এসেছে বাদশাহ বললো যাদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম তোমাকে যাদের সাথে তাদের খবর কি তারা কোথায় তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ করছে তার আরেকটি দলের সাথে তাকে দ্বিতীয়বার পাঠানো হয়েছে বলছেন বলছেন তাকে সমুদ্রের মাস নিয়ে যাও তাকে নৌকায় উঠাও উঠার পরে সমুদ্রের মাস চলে যাও ফাইন রাজনী সে তোমার দিন থেকে ফিরে আছে ওয়াঈহু তাকে তোমার সমুদ্রে নিক্ষেপ করো তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও ফাদিহি তারা তাকে নিয়ে গেল। ফকল এবং বললো আয়াল্লাহ তুমি যদি চাও তাহলে এদের ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি যথেষ্ট এটা বলার সাথে সাথে সেই নৌকাটি সেখানে তুফানে নড়া শুরু করলো এমন কি নৌকা ওই সবগুলি মানুষদেরকে নিয়ে ডুবে পড়লো এবং সে ব্যক্তি তখন বাচ্চাকে সে বালকটি বলল যে তাদের ষড়যন্ত্র থেকে আমার রব আল্লাহ আমাকে হেফাজত করেছে ফল আলীল মালিক তখন এই বালকটি বাচ্চাকে বললো তুমি আমাকে কখনোই হত্যা করতে পারবে মানুষদেরকে কোন একটা বড় ময়দানে একত্রিত করো তাসলুবনী আলা এরপরে আমাকে খেজুর গাছের উপরে আমাকে উঠাও সুম্মা খুজ সাহমান মেন কেনারাতি আমার তীরের থৈলি থেকে একটা তীর বের করো এরপর ধনুকের নিক্ষেপ করবে তুমি এটা করতে পারলে তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে সকল মানুষদেরকে একটি ময়দানে একত্রিত করা হলো এবং তাকে একটি খেজুর গাছের মাথায় তাকে বাঁধা হলো তীরটি ধনুকের মাঝখানে রেখে এই শব্দ বলেই বিসমিল্লাহ হিরবুল গোলাম বলে যখন তীরটি নিক্ষেপ করেছে সোম্মা রাহু ফাওয়াকা ফি সুধিহি বলছেন তারে গলায় এসে লেগেছে এবং তার পিছুন থেকে তীরটি বের হয়ে গেছে এবং সে মারা গিয়েছে ফকা নাস মানুষেরা তখন বলল আ আমান্না বীরব্বুল গোলাম অর্থাৎ মানুষেরা যখন দেখল যে বাদশাহ তাকে শতচেষ্টার পরেও মারতে পারে নাই আর মারতে কখন পেরেছে যখন এই কথা বলেছে তখন তার জন্য তাকে মারাটা সক্ষম হয়েছে তো সকল জনতা বুঝতে পেরেছে যে এই বাচ্চা যে রবকে মানে ওই রবটাই সঠিক এবং সেটাই আমাদেরও রব এবং সকল মানুষেরা ওই রবের প্রতি তারা তখনই ইমান নিয়ে সকল বলছে তুমি যে ভয় করতেছিলে এই ভয়ের যে কারণে ভয় করতেছিলে সেটা তো ঘটেই গেল একটি বিরতি তো বিরতির পর এই হাদিসের বাকি অংশ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ আমাদেরকে তার প্রতি করার দান করেন। রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লা পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়াম। এই মাসে কিয়ামতের গুরুত্বপূর্ণ রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া দেখুন রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি বিশ বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। করল এবারত ওই বিষয়ে যে বিষয়ে প্রবর্তন করেছেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হল মুমিনদের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমি দীর্ঘ লম্বা একটি হাদিস আপনাদের সামনে শোনাচ্ছিলাম তো ওই বাদশাহ যখন এমনটা হলো সকল মানুষ যখন সে রাবের প্রতি আল্লাহ ইমান নিয়ে আসলো তো বাদশাহ রাস্তার কিনারায় একটি বড় গর্থ খোর জন্য নির্দেশ দিল নিরান এবং সেখানে আগুন জানানো হলো এবং বলা হলো মাল্লাহি হেমুহু যে ব্যক্তি এই ইমান থেকে যদি ফিরে না আসে তাহলে তাদেরকে এই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে এমনটাই হলো বলছে এমনটাই করা হলো আগুন জ্বালানোর পরে প্রত্যেককেই দেখে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হয় ইমান থেকে ফিরে যাও আর না হয় এই গর্থে তাকে নিক্ষেপ করা হবে এভাবে যখন মানুষদেরকে নিক্ষেপ করা হচ্ছে হঠাৎ করে হাত্তা জাত ইমরাতুন মা হা সবই জনলাহা এক মহিলাকে নিয়ে হয়েছে যে মহিলার সাথে একটি ছোট্ট বাচ্চা তার কোলে আছে ওই মহিলাটি আগুনে ঝাঁপ দিতে সে একটু সংকোচ বোধ করছিল যে আগুনে ঝাঁপ बेपार झाप की शुरू मन कर शिशुटी कला शुरू कर धारण करो तुम आगुने झापिया पड़ो कारण तुम हकर ऊपर आम सत्य दर्शक मंडल हादिसके जिन शिक्षा हिसाब ग्रहण करते हमारी যে আল্লাহ রবুল আলমিন তার একটা বিধান আছে সেই বিধানটি হল এই যে আম আমি আল্লাহ বলেছেন তুমি কি জান্নাতের আশা করলেই মমিন বললেই জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এটা না জানবে যে কে ধৈর্য ধারণকারী এবং কে আল্লাহর রাস্তায় পরিশ্রমকারী এটা না জানা পর্যন্ত আল্লাপা কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না হে মুসলিম ভাই বলছেন আল্লাহ আমবিয়া ইসলাম বলছেন আসাদুলসাল আল্লাহ পাক দুনিয়ায় সবচেয়ে বেশি বলা মুসিবত দেন নবী এবং বলিদেরকে তারপরে যারা আল্লাহর নেককার বান্দা এবং তারপরে যাদের যতটুকু ইমান আছে সে ইমান অনুপাতে তাকে পরীক্ষা লিপ্ত করা হয় এই হাদিস থেকে যে আমরা বুঝতে পারলাম সেটি হলেই যারা আল্লাহর দিনের উপর থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা আসতে পারে তো এই পরীক্ষায় এই বালক বলেন এবং সেই এবাদতকারী এবং বাসার বন্ধু তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে সবর করেছে পাক তাদেরকে এই দুনিয়ায় সবর করার কারণে পাক তাদেরকে জান্নাতুল ফের দাউস নসিব করবেন ইমানের কারণে তারা মৃত্যু হয়ে গেছে তাদের কিন্তু তারপরে ইমান থেকে তারা ফিরে আসে নাই হে মুসলিম ভাই এ হাদিস থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারি সেটা হলেই যে কোন ব্যক্তি ইচ্ছা করলেই কাউকে হত্যা করতে পারে না মৃত্যু এবং জীবন এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর আলমিন এরপরে যে হাদিসটি হাদিসটি হলে আনাস তিনি বলেন আল্লা নবীলাম একটি মহিলার নিকট থেকে অতিক্রম করছিলেন যে মহিলাটি কবরের পাশে কাচ্ছে ফকআলা আল্লাহনবী সালাম বললেন ইত্তাকিল্লা ওয়াসবিরি হে মহিলা আল্লাহর ভয় করো ওয়াসবিরি এবং ধৈর্য ধারণ করো ফালা तक महिला तुम जाओ सबीबती तुम एखन चले जाओ वालम तारीफ हूं महिला धर्धारण करदेश दी व्यक्ति जो आल्ला नबीलम ओ महिला फक পরবর্তীতে ওই মহিলাকে বলা হয়েছে ওনার দরজায় কোনো চৌকিদারও পেল না আল্লাহ নবী সাল্লাম বললেন হে নবী সাল্লাম আপনি যে আমাকে বলেছেন তা আমি বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই ফালা তখন আল্লাহ নবী বললেন যে দেখো ঠিক আছে তোমাকে কষ্ট পৌঁছেছে তোমার কেকাল করেছে কিন্তু মনে রাখবা প্রথম আঘাতের সময় প্রথম যে কষ্ট যখন পুজবে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা এটাই হলো মূল লক্ষ্য এটাই হলো আসলে ধৈর্য বলা হয় বিধাই হে মুসলিম ভাই এ হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলোই যে মানুষ মুসিবত যখন তাকে পুজবে সে মুসিবতের উপর প্রথম পর্যায় তাকে ধৈর্য ধারণ করা এটা হলো উত্তম কাজ এমন না যে বেশ কিছুদিন হয়ে গেছে তারপরে বললাম যে আমি এখন ধৈর্য ধরছি তা নয় বরং যখনই মুসিবত পুষবে সর্ব প্রথমেই তাকে যখন ধৈর্য ধারণ করা এটাই হল শরীয়তের বিধান এটা হলো উত্তম কাজ এরপরে যে হাদিস সেটি হলই আন আবি হরত রাজি আল্লাহ আনহু আন্না রসুর আল্লাহ সাল্লা সাল্লাম কল ইয়োর তালা ما لعبد المؤمن إذا من أهل الدنيا ثم إلا الجنة رواه أبو رضي الله আল্লা নবী সালাম বলেছেন আল্লাহ নিজে বলেন মা আলি আবদুল কোনো মোমিনের বান্দা আমার নিকটে বদলা ইহু আমি যদি তার কোনো প্রিয় ব্যক্তিকে অথবা প্রিয় জিনিসকে যদি আমি কবজ করে নেই তাকে যদি আমি মৃত্যু দিই মিন আহালি দুনিয়া দুনিয়াবাসীদের মধ্যে হইতে মাহ তাসাবা এবং এর বিনিময় সে যদি ধৈর্য ধারণ করে এবং তার বিনিময় যদি সে বদলা চায়। ইল জানা বলছে ওই মোমিনদের জন্য জান্নার ছাড়া অন্য কিছু নয় সুবাহ আল্লাহ আল্লাহ নবীসাল্লামে হাদিসে বলছিলেন যে আল্লাহ তালা মোমিনকে যে পরীক্ষা করেন সেই পরীক্ষার ভিতরে কখনো কখনো দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি হবে ওই ব্যক্তিকে আল্লাপাক কখনও তার থেকে বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ আল্লাপাক তার থেকে সরিয়ে নিয়ে যাবে ওই মাহবুব প্রিয় ব্যক্তিকে উনি আল্লাপাক কখনো মৃত্যু দেবেন তো আল্লাহ নবী সাহা সালাম বলেছেন এম তো অবস্থায় সবচাইতে প্রিয়জনকে হারিয়ে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে এবং এই ধৈর্যের বিনিময়ে সে যদি স্বভাবের আশা রাখে আল্লাহ নবী সাহা সালাম বলেছেন ওই ব্যক্তির ঠিকানা জান্নার ছাড়া অন্য কিছুই নয় এরপরে যাহাদিস সেটি হল আই সারাজি আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল সালাম বলছেন উনি জিজ্ঞাস করেছেন রসুল সাহা সালামকে আনিত তাউন মহামারী বিমারি সম্পর্কে এটি একটি মারাত্মক অসুস্থ মারাত্মক বিমার বলছেন এই তাউন বিমারি সম্পর্কে যাকে মহামারী বলা হয় এই মহামারী সম্পর্কে আয়সা জাল জিজ্ঞাসা করলেন ফা আন্না তালা আলামাই তো তিনি বললেন যে এটি একটি আহাব আল্লাহ তালা এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা যাকে চান আল্লাহ তাকে শাস্তি দেন ফালাহুল্লাহ রহমত আল্লিল মমিন কিন্তু এই আজাবটি মুমিনদের জন্য আবার রাহমত হিসাবে উনি আখ্যায়িত করেছেন ফালাই সামিন আবদিন আল্লাপাক মোমিনদের জন্য রহমত করে দিয়েছেন তো মোমিনদের জন্য কিভাবে রহমত করে দিয়েছেন মোমিনদের জন্য রহমত করে দিয়েছেন এইভাবে যে আল্লাহাক যদি কোনো মুসলিম দেশে এই মহামারী বিমারিটি আল্লাপাক পাঠিয়ে দেন এবং এই বেমারে এই অসুস্থতায় যদি কোনো মুসলমান কোনো জায়গায় আক্রান্ত হন এবং ওই জায়গার মুসলমানেরা সেখান থেকে বের হয়ে অন্য দেশে না যায় শরীয়তের বিধান এটা সেটা হলো এই যে যেই জায়গার বিমারি ছড়ে আসে মহামারী বিমারি যেই এলাকায় চালু হয়েছে তো ওই এলাকায় যারা আছে তারা যেন সেখানেই ধৈর্য ধারণ করে এবং সেখানেই থাকে এবং মনে করে যে আল্লাহ যদি আমার তাঁক না লেখে থাকে তাহলে এই অসুস্থতা আমার ক্ষতি করতে পারবে না কিন্তু আল্লাহ নবী সালাম এটাও বলেছেন যে তুমি যদি ওই শহরের বাহিরে অন্য কোনো জায়গায় থাকো আর তুমি যদি শুনতে পাও যে অমুক জায়গায় এই বিমারিটি ছড়ে গেছে তাহলে এমত অবস্থায় ওই শহরের ভিতর তুমি ঢুকো না কারণ তুমি নিজেকে ধ্বংসের দিকে তুমি নিয়ে যেও না তো আল্লাহ নবী সাল সাল্লাম বললেন যে মমিনদের জন্য এই বিমারিটির রহমত কখন যে ওই ব্যক্তি যে শহরে অবস্থান করছে ওখানে যদি এই মহামারী বিমারিটা ছড়িয়ে পড়ে আর ওই ব্যক্তি যদি ওখানেই ধৈর্য ধারণ করে সবাবের আশায় অবস্থান করে এবং সে মনে করে যে আল্লাহ আল্লাহতালা আমার জন্য যা লেখেছে তার চেয়ে বেশি কোনো ক্ষতি আমাকে হবে না বলছেন এমন ইমানের পরিচয় দিলে ইল্লা কান্লাহু মিস্র আজরি শাহিদ আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দেবে সম্মানিত দর্শক মণ্ডলী শহীদ সম্পর্কে আমরা জানি যারা আল্লা রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে যান কুরবানি করে তাদেরকে শহীদ বলা হয় কিন্তু আল্লা নবী সাল্লাম আরও কিছু শহীদের কথা বলেছেন যেমন এই মহামারী বিমারিতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদের দরজা পাবে ঠিক তেমনই কলেরা বিমারিতে যদি কম মারা যায় সেও শহীদের দরজা পাবে দেওয়ালের চাপা পড়ে কেউ যদি মারা যায় তাকেও আল্লাহনবী শহীদ বলেছেন পানিতে ডুবে মারা গেলে ताल्लाम शहीद बोले छेन, तो तो ये जे शिक्षा ग्रहण करते हल यही आल्लाबी सलाम आल्ला मानुष्ठ परीक्षा करबेंपा कख मानुषर का पाठान तो मुसलमान आल्लापा के महामारी बीमारीटार मध्यमे आल्लापा काफिर मुश्रिक परीक्षा कर आजाद दीचिलेंटे मोम रहमत यह बनिए से যে এই বিমারিতে আক্রান্ত মমিনও হতে পারে কিন্তু সে যদি আক্রান্ত হওয়ার পর ধৈর্য ধারণ করে এবং সে যদি করে এবং এর বিনিময় স্বাবের আশা করে তাহলে আল্লাহ তালা তাকে একটি শহীদের মর্যাদা দান করবেন এরপরে যে হাদিস সে হাদিসটি হলে ও আনসেন্লাহ রসুল আমি আল্লাহ নবী সালাম বলতে শুনেছি কি क्ति के तारब जिनिस द्वारा परीक्षा करी आस्तु मीन हुम चान्ना से दूटी प्रिय जिनके परीक्षा करार प्रिय जिन बोलते बुझाना दुई चोख जो मानुषे सब चे प्रिय जिन चक्षुना थे सारा दुनिया तर अंधकार यज चोखा मानुषर का सब चे बी प्रिय जिन तो चोख जदि आल्ला कारो का नहीं कांध बनिए दे এবং এরপরে যদি ওই ব্যক্তি এই সিদ্ধান্তের উপর যদি ধৈর্য ধারণ করে সবর করে সবাবের আশা রাখে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এর বিনিময়ে তাকে জান্নার ছাড়া অন্য কিছু দেওয়া হবে না অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এম তো অবস্থায় আল্লাহ পাক যদি কারো চক্ষু নিয়ে নেয় বা এ ধরনের যে কোনো মুসিবত আল্লাহ পাক যদি দান করেন এবং সেই মুসিবতের সময় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর জন্য সবাবের আশায় যদি আমি নিজেকে আশাবাদ করতে পারি তাহলে এর বিনিময় আমাদের জান্নাত পাওয়া যাবে আর একজন মোমিনের চেষ্টা এটাই হওয়া উচিত যে কিভাবে আমি জান্নাত পাব জান্নাত পাওয়ার লক্ষ্য এবং আশা প্রত্যেক মোমিনের অন্তরেই এই চেতনা থাকা দরকার আল্লাপাক আমাদেরকে মুসিবতের সময় ধৈর্যের সাথে থাকার তোফে দান করেন এই দোয়াটি করেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখিরুদানা আনিলামদুলিল্লাহ রব্বিলামিন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 নিকটে মনোনীত তিনি কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি করতেছেন আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আর আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং ইসলামের নীতি নীতিসমূহ দেখুন জীবনের মূল ভিত্তি बृहस्पतिवार रटाय पुन सम्प्रचार दोपुर देशे बीस टी बांगल्